ও মুশরিকদের মধ্যে হতে মুং ফাকা প্রত্যাবর্তনকারী হাত্তা যে পর্যন্ত উপস্থিত হয় আলবাইনা সুস্পষ্ট প্রমাণ लिपिबद्धी मतुन सठी विषय और विभक्त हुए जर के कित प्रदान तरा যাদের তাদের নিকট উপস্থিত হওয়ার পরদিন ইবাদত কে যেন তারই জন্য নির্দিষ্ট রাখেষ্ঠ হয়ে আর নামাজের পাবন্দি করে জাকাতা এবং জাকাত প্রদান করে আর এটাই ও মুশিকগণের মধ্য হতে ফিনারি জাহান্নামা তারা দুজকের অগ্নির মধ্যে হবে ফি হা সেখানে তারা সদা সর্বদা অবস্থান করবে উল্ এরাই শারুল বাড়িয়া তারাইয়া উৎকৃষ্টতম সৃষ্টি তাদের প্রতিদান ইন্দারহীম তাদের প্রতিপালকের নিকট জান্নাত ও সর্বদা অবস্থানের বেহেস্ত সমূহ রয়েছে যার নিম্ন দেশের যেখানে তারা অনন্তকাল অবস্থান করবে প্রতি সন্তোষ থাকবেন আর তারাও আল্লাহর প্রতি সন্তোষ থাকবে জা কালিমান এটা সে ব্যক্তির জন্য যে খসিয়া রব্বাহু নিজের প্রতিপালককে ভয় করে